এই প্রতিবেদন কিভাবে পড়তে হবে আমরা এই প্রতিবেদনকে বলছি কোট ডিজিটাল ফার্স্ট আনকোট এটি পড়ার শোনার এবং এর থেকে শেখার সেরা উপায় হলো এই ওয়েবসাইট কারণ এই প্রতিবেদনের কয়েকটি স্তর ও ধাপ রয়েছে আমাদের এই প্রতিবেদন পরিসংখ্যান ও বিবরণকে একসাথে এনেছে পরিসংখ্যানের নিরিখে অনলাইনে ইন্টারনেটের ভাষা পরিস্থিতি বিশ্লেষণ করলে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যায় এবং মানুষ যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বুঝতেও সুবিধা হয় কিন্তু বিশ্বজুড়ে ইন্টারনেটের ভাষা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রসঙ্গে মানুষের অভিজ্ঞতার বিবরণ আমাদের আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে যে মানুষজনের পক্ষে তাদের নিজেদের ভাষায় ইন্টারনেট ব্যবহার করতে পারা কতটা সহজ বা কঠিন সংখ্যা এবং বিবরণ উভয়ের সাহায্যেই আমরা অন্তর্নিহিত প্রসঙ্গ সমস্যা ও সম্ভাবনার দিকগুলি বোঝা শুরু করতে পারি এই কারণে এই প্রতিবেদনের তিনটি প্রধান স্তর এক ইন্টারনেটের ভাষা পরিস্থিতি প্রতিবেদনে কী কি আছে তার সার সংক্ষেপ এবং কিভাবে আমরা এটা তৈরি করলাম ব্র্যাকেট যা আপনি এখন পড়ছেন ব্র্যাকেট ক্লোজড দুই আমরা প্রতিদিন যে সব ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপ এবং ডিভাইস ব্যবহার করি পরিসংখ্যান তার কয়েকটির কিছু কিছু ভাষা বিষয়ক সমস্যা বিশ্লেষণ করেছে আমাদের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের বন্ধুরাই এই কাজে নেতৃত্ব দিয়েছেন তাদের চমৎকার ডেটা ভিজুয়ালাইজেশন এবং বিশ্লেষণ আপনি এখানে পাবেন এখানে বলে রাখা দরকার যে এই বিশ্লেষণ যতটুকু তথ্য আমরা জোগাড় করতে পেরেছি তার মধ্যেই সীমাবদ্ধ এই তথ্য আমরা পেয়েছি মুক্ত ও সর্বসাধারণের আয়ত্তে থাকা তথ্য ভাণ্ডার থেকে বাকি পদ্ধতিগত সীমাবদ্ধতা এই প্রবন্ধগুলিতে বিষদে আলোচনা করা হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ভাষাগুলিকে চিহ্নিত করার কোনো একক নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করা বেশ কঠিন আবার এক একটি ভাষা ঠিক কতজন মানুষ ব্যবহার করেন তার হদিশ পাওয়াও ততটাই কঠিন বিশেষত ভাষা ও এর ব্যবহার যেখানে বহমান এবং তা সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে 3 বিবরণ থেকে আমরা গভীরভাবে বুঝতে পারি কিভাবে বিশ্বের বিভিন্ন সম্প্রদায় ও মানুষ তাদের নিজেদের ভাষায় ইন্টারনেটের অভিজ্ঞতা লাভ করে এবং বহু ক্ষেত্রেই দেখা যায় তাদের নিজেদের ভাষায় তথ্য খুঁজে পাওয়া এই মুহূর্তে কতটা কঠিন এই সমস্ত বিবরণগুলিকে আমরা আমন্ত্রণ করেছিলাম লেখা ও কথার আকারে ফলে এখানে আপনি লিখিত প্রবন্ধের পাশাপাশি অডিও এবং ভিডিও সাক্ষাৎকারও পাবেন আমাদের দ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির বন্ধুরা বিশ্বের ভাষা অভিজ্ঞতার এই চমৎকার বুননের কাজে নেতৃত্ব দিয়েছেন নানা আদিবাসী ভাষা গোষ্ঠী থেকে আমরা সারা পেয়েছি তার মধ্যে আছে আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়ার চিন্দালি ক্রি ওজিব মাপুজুগুন জাপোটেক এবং আরে ইউরোপে সংখ্যালঘু ভাষা ব্রিটেন বাস্ক সার্ডিনিয়ান ও কারেলিয়ান এছাড়াও রয়েছে স্থানীয় ও পৃথিবী জুড়ে প্রভাবশালী ভাষা যেমন এশিয়ার বাংলা ইন্দোনেশিয়াস ইন্দোনেশিয়া ব্র্যাকেট ক্লোজড আর সিংহলি এবং উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের আরবি ভাষা সবচেয়ে জরুরি কথা আমাদের সহায়করা তাদের নিজেদের ভাষার পাশাপাশি ইংরেজিতেও লিখেছেন বা বলেছেন এবং আমাদের এই সংক্ষিপ্ত প্রতিবেদনও বিভিন্ন ভাষায় বলা ও লেখা হয়েছে অতএব আমরা আশা করি এই প্রতিবেদনটি আপনি একাধিক ভাষায় পড়তে বা শুনতে পছন্দ করবেন এই সমস্ত বিবরণকে চাক্ষুষভাবে প্রাণবন্ত করে তোলার সর্বোচ্চ চেষ্টাও আমরা করেছি নানা কাল্পনিক অলঙ্করণ এবং অ্যানিমেশনের সাহায্যে যত্ন নিয়ে ভাষার বিভিন্ন টেকনিক্যাল ও সামাজিক দিকগুলোকে একসাথে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের প্রতিবেদনের সবটাই দশে মিলে করা কাজ তাই এই অলঙ্করণগুলিও কন্ট্রিবিউটর আর অলঙ্করণ শিল্পীরা পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পন্ন করেছেন